আলহামদুলিল্লাহ আলামত গুলোর আরেকটি আলামতের আলোচনা চলবে সেটা হচ্ছে সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠা হম এটাই কি আমাদের একটি বড় আলামত যে আপনার সকাল বেলায় আপনার সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠবে কিসের পরিবর্তে যে অন্য সময় দিক থেকে সূর্য উঠত না স্বাভাবিক যে নিয়ম ছিল তার বিপরীতটা হবে আর কি সেটা হচ্ছে আসল কথা এবং এই ব্যাপারটা আপনার পুনর মাঝে মধ্যে এসেছে যে সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠবে কে আগে আল্লাহ نسو رعنا برأكس فاحتنا نمبر آيات المدبرة هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك ইমা লমথি তো কোন নিদর্শন নেমে আসবে হুম আল্লাহ বলেন যখন আল্লাহ তোমার প্রতিপালকের কোন নিদর্শন নেমে আসবে তখন সেদিন কোন মানুষের হ্যাঁ যারা ইতিপূর্বে ইমান আনেনি অথবা আমার করলেও কাজ হবে না মানে সেই থেকে সবগুলোর হিসাব আর আল্লাহ দর্তব্য নেবেন না আল্লাহ বলেন কলিম তা আল্লাহ বলেন হেরসুল আপনি বলে দিন যে তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষায় আসি। এখানে কিন্তু যখন আল্লাহর কিছু নিদর্শন এসে যাবে এটা থেকে উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ মুফাসির গ্রাম অথবা সবাই বলতে গেলে যে তারা এই ব্যাপারে একমত যে এখানে কিছু নিদর্শন বলতে সূর্যাস্তের দিক থেকে সূর্য বোঝানো হয় যেমন একটা আবহাওয়ার দিয়ে রাত্রে হাদিস তিনি বলেন সুল আশ্রমের সাদ করেন মানে কবে আশ্রম বিহা তা বলল আর এই যে যে যে যে যে যে যেই ব্যক্তি তো করবে সূর্য সূর্যাস্তের দিক থেকে উঠার আগে बा ग्रहण जोग्य है विपरीत ठीक है मानी सूर्या सूर्य दी सूर्यस्त दिक उठे तक क्योंकि तोबा ग्रहण जोग्य है प्रमाण क्या दिन पर्तन ग्रहण जो्यवे तोबा बंध थके क्या पर्त हाफिज रही हाँ अनेकगुल हादिस आशार उल्लेख कर ان جف هذه اثار يشد بعضها بعضا متفقون على ان الشمس <سؤال> اذا طلعت من المغرب اغلق باب التوبه ولم يفتح بعد ذلك وان ذلك لا يختص بيوم التلوع بل يمتد الى يوم القيامه الذين بيقولছেন যে এই প্রত্যেক আমি আশার উল্লেখ করেছি এগুলোর একটি আরেকটাকে শক্তিশালী করে এবং সবগুলো এইভাবে একমত যে সূর্য যখন সূর্যাস্তের দিকে তখন আর কোনো আপনার ভালো আমল কাজ দিবে না সুতরাং সুযোগ হারাতে যাবো না আল্লাহ আমাদেরকে সময় উঠতে আমল করার তোফিক দান করুন